আব্দুল্লা ইবন উমারদুল্লাহ তাল্লিতে বর্ণিত নবীলাহাম বলেছেন তোমাদের প্রত্যেকেই রক্ষক এবং তোমাদের প্রত্যেকেই জিজ্ঞাসিত হবে একজন শাসক সে তার অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসিত হবে একজন পুরুষ তার পরিবারের রক্ষক সে সম্পর্কে জিজ্ঞাসিত হবে একজন স্ত্রী তার স্বামীর গৃহে রক্ষক সে ব্যাপারে জিজ্ঞাসিত হবে একজন গোলাম তার মনিবের সম্পদে রক্ষক সে সম্পর্কে জিজ্ঞাসিত হবে অতএব সাবধান তোমরা প্রত্যেকেই রক্ষক এবং তোমরা প্রত্যেকেই জিজ্ঞাসিত হবে